মা পৃথিবীর সকল মানুষের হৃদয়ের প্রিয়তম একটি শব্দ মায়ের আদর মায়া স্নেহ মমতা আর ভালোবাসার কোনো তুলনা চলে না এই মা যখন সন্তানকে ইয়াতিম করে চলে যান পর পারে তখন সন্তানের হৃদয়ের গুন্দরিত ব্যথার সকরুন সুরকে শিল্পী কণ্ঠে ধারণ করেছে এভাবেই মাগত মায় শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগ তোমায় শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগত মায় শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে রাখতে বুকে ধরে কত আদরে রাখতে বুকে ধরে কত আদরে কেন রেখে গেলে অন্ধকারে মাগ তোমায় শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগ তোমায় শুধু মনে পড়ে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে রাখতে বুকে ধরে কত আদরে রাখতে বুকে ধরে কত আদরে কেন যে রেখে গেলে অন্ধকারে মাগত মা শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগত মা শুধু মনে পরে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে এই দুনিয়ার বড় আমার মতনাই রে আপন হতে পারে সবাই মায়ের মতোন দুনিয়ার বড় আমার মতনাই রে আপন হতে পারে সবাই মায়ের মত না রে রাখতে বুকে ধরে কত আদরে রাখতে বুকে ধরে কত আদরে কেন রেখে গেলে অন্ধকারে মাগত মায় শুধু ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগত মা পড়ে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে বুকে পড়ে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে কোনদিন মায়ের মনে দুঃখ দিও না রে সারা জন কাতে হবে তোমায় দারে দাঁড়ে কোনো দিন মায়ের মনে দুঃখ দিও না সারা জন কাতে হবে তোমায় দাঁড়ে দাঁড়ে রাখতে বুকে ধরে কত আদরে রাখতে বুকে ধরে কত আদরে কেন যে রেখে গেলে অন্ধকারে মাগত তোমায় শুধু মনে পড়ে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে মাগ তোমায় শুধু মনে পড়ে घुमे आम मटर घरे रखते बुके दरे कतोरे बुके कत आदरे क्यों रेखे गंधकार शुद्ध मन पड़े घुमे आम मटर घरे माग तुम्ए शुदू मन पड़े घुमी अचो तुम मटिर घरे মাগো মায় শুধু মনে পড়ে ঘুমিয়ে আছো তুমি মাটির ঘরে